করতে পারবে। আর গায় মাহারাম হলে সালামও দিতে পারবে না মোসাফা করতে পারবে না তবে বৃদ্ধা মহিলা হলে যার প্রতি কোন ধরনের ফেতনার আশঙ্কা নাই এরকম বৃদ্ধা মহিলা হইলে তাকে সালাম দেওয়া যাবে মানে যার আপনি সালাম দিতে হইলেও কিন্তু নিষিদ্ধ একজন নারী হেজাব পরিহিতা তাও আপনি যদি এখন হেজাবের আছে তার দিকে তাকালে অসুবিধা কি মানে একজন নারী হেজাব পড়ার পরেও তার শারীরিক কিছু অবয় প্রকাশ হবেই এই জন্য আপনি পর্দাশীল নারী তাও আপনি তার দিকে তাকানো না তো সালাম দিলে তার দিকে তাকাইতে হবে হুজুরের সালাম দিছে হুজুর মানে তো উনি মাসুম না ইমাম সাহেব মানে নিষ্পাপ না আল্লাহ রসুল নারীদের সাথে পর্দা করা পরশ ছিল যেখানে নবিসালের পরশ ছিল সেখানে তো অন্যদের প্রশ্ন আসে না মানে সবার জন্য এটা ফরজ ইমাম সাহেবের জন্য পড়াইতেছে সেটাও তো কোন ধরনের করতেছে সেটা আল্লাহ ফয়সালা করবেন সেটা আমরা বলতেছি কিন্তু কথা হলো মানে শরীয়তের ফয়সলা হলো মানে গাইরে মা পুরুষকে বা মহিলাকে সালাম দেওয়াও যাবে না That one was over.